বন ইসরা জনৈক বৃদ্ধ ব্যক্তি তাকে খুন করা হল কে হত্যাকারী ব্যক্তি এটা নিয়ে বন ইসাইলের মধ্যে নানা রকমের জল্পনা কল্পনা শুরু হয়ে গেল কিন্তু কেউ এর কোন সমাধান করতে পারলো না নিহত ব্যক্তিটি ছিল বেশ বৃত্তশালী ধনী ব্যক্তি বহু লোককে সন্দেহের বসে জেরা করা হলো কিন্তু কেউই এই হত্যার দায় স্বীকার করল না অবশেষে করতে না পেরে বন ইসাইল জাতি তারা হত্যাকাণ্ডের সমাধান চাওয়ার জন্য এসে তারা অনুরোধ করল আপনি আমাদের এই হত্যাকাণ্ডের সমাধান করুন হত্যাকারীকে খুঁজে বের করুন সাইদ্রামসা আলাহাল্লাম আলোসু মহাম রাসুল আল্লাহ নবী তিনি আলোসহার কাছেই এই বিষয়ে সমাধান চাইলেন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 আর তুমি এসে আমাদেরকে বলছো গরু করার কথা তুমি কি আল্লাহর নাম নিয়ে আল্লাহ নির্দেশ আল্লাহ সুহাম কুরআ বিষয়টি কিভাবে তুলে ধরে বলেছেন একটি গুরু জবাই করতে বলেছেন তারা বলল তুমি কি আমাদের সাথে মজা করছো উপহাস করছো মোসা বললেন আমি আল্লাহর কাছে পানাতে আশ্রয় চাই জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে উপহাস করছেন যেখানে একজন নেক ব্যক্তির পক্ষে এটা কখন উচিত নয় যে আল্লাহ সুমতাল বিষয় নিয়ে দিনের কোনো বিষয় নিয়ে এসে মজা করবে উপহাস করবে সেখানে একজন রাসুল সম্পর্কে তারা এই ধরনের বাজে বিরূপ ধারণা পোষণ করছে তারা বলছে যে তিনি আল্লাহর নাম নিয়ে মজা করছেন উপহাস করছেন বানিয়ে বানিয়ে একটা কথা নিয়ে এসেছেন যে তোমরা গরু জবাই করো। মানসিকতা তাদের তাদের আচরণ প্রকৃতি তাদের এই মন্দ ধারণা থেকে বাঁচার জন্য আল্লাহ সহমার কাছে আশ্রয় চাইলেন তিনি বললেন আল্লাহর কাছে আমি আশ্রয় চাই পানা যাই এই মূর্খ আচরণ থেকে তিনি আবারও দৃঢ়ভাবে জানিয়ে দিলেন এটাই হচ্ছে আল্লাহর নির্দেশ এটা মেনে নেওয়া তোমাদের জন্য উত্তম হবে তাদের উপর আদেশ ছিল একটি গরুকে জবাই করতে হবে আল্লাহ নামে কিন্তু তাদের মানসিকতা মানসিকতা বক্র তার কারণে আদেশকে গ্রহণ করতে চাইতো না গ্রহণ করলেও ঘুরে এসে বিভিন্ন বাহানা করার পর যখন কোন উপায় থাকতো না তখন তারা একরকম বাধ্য হয়ে সেটাকে পালন করত মনে ইসরায়েল জাতি এই সহজ আদেশ লাভ করার পর একটি গরু জবাই করে আল্লাহ নাম এটা লাভ করার পরেও মূসা আল্লাহিস্লামের কাছে একের পর এক নানা রকমের প্রশ্ন বানিয়ে তাকে জর্জরিত করতে লাগলো তারা মুসা আল্লাহ সাল্লামকে বারবার বিভিন্ন বিষয় নিয়ে নাজহেয়াল করতে থাকল প্রশ্ন করল তিনি যে আল্লাহ সহমত আল্লাহকে প্রশ্ন করে জেনে নেন যে গরুটি কেমন হবে তার বয়স কত হবে রং কি হবে আকৃতি কেমন হবে ইত্যাদি ইত্যাদি নানা বিষয় মোসা আল্লাহাম তখন জানালেন গরুটি হবে একেবারে বয়স্কও নয় আবার বাছুরও নয় বরং দুইয়ের মাঝামাঝি অর্থাৎ মধ্যবয়স্ক তারা বললো তুমি তোমার পালন কর্তার কাছে তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো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 এখন আরেকটি শর্ত আসলো স্পষ্টভাবে তাকে বয়স নির্ধারণ করে দেওয়া হলো কিন্তু বনিয় মানা তাদের ইচ্ছা নয় তার এতে খুশি হল না সন্তুষ্ট হল না তারা আবার মুসা আলাহিসের কাছে গাভীর রং কেমন হবে কেমন হবে। মোসা সালাম তিনি বললেন গাভীর রঙ হবে কারো হলুদ বর্ণের যেটা অনেকটা সোনালী বর্ণের কাছাকাছি যার রং দর্শকদেরকে চমকৃত করবে মোহিত করবে মনোমুগ্ধকর তারা বলল তোমার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করো দোয়া করো জেনে নাও তার রং কেমন হবে মুসালাম বললেন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 কারণ এই রংটি বেশ দুর্লভ তার মধ্যে আরেকটি শর্ত এসেছে এর আগে যে বয়স হতে হবে মাঝামাঝি একেবারে বৃদ্ধও নয় বা একেবারে অল্প জাতি এর পর তারা বিরত হল না আবার আরেকটি প্রশ্ন করল তারা জানতে চাইল আল্লাহ যেন স্পষ্ট ভাবে বলে দেন যে এই গাবিটি কেমন হবে কারণ তাদের কাছে নাকি সব ধরনের গাভী একই রকম মনে হচ্ছে তারা বললো তোমার রবের কাছে প্রার্থনা করো যেন তিনি আমাদেরকে স্পষ্ট জানিয়ে দেন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 মুসাল্লা বললেন নিঃসন্দেহে তিনি বলেছেন হয়নি জমি পাথাই করার ক্ষেত্র আরও সীমাবদ্ধ হয়ে পড়ল তারা চারদিকে হন্যে হয়ে এই ধরনের বর্ণিত গাবি খুঁজতে শুরু করলো অনেক অনুসন্ধান করার পরে একটি মাত্রই গাভী তারা খুঁজে পেল যার মধ্যে এই সবগুলো শর্ত পূরণ হয়েছে একটি মাত্র একটাই সেটা এবং তার আরো জানতে পারল এই গাভীর মালিক হচ্ছে একটি ইয়ীম ছেলে কোনোভাবে সে ছেলেটি জানতে পেরেছিল যে বনিসেল জাতি হমনে হয়ে এই ধরনের একটি গাভী খুঁজছে যা তাদের অত্যন্ত প্রয়োজন কাজেই সেই ইয়ীম ছেলে সেই সুযোগ কাজে লাগাতে চাইল, এবং সে এর মধ্যে ব্যবসা উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল ফায়দা করে নেওয়ার চিন্তা করলো বনিশেল জাতি কোন উপায়ান্তর না দেখে বাধ্য হয়ে এই শর্ত তাদেরকে মেনে নিতে হল এবং গাভীর ওজনের সম স্বর্ণ দিয়ে সেই গাভীটিকে তারা খরিদ করে নিল এরপর তারা স্বীকার করলো মেনে নিল বাধ্য হলো যে হ্যাঁ সত্যি এই কাজে পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন তারা বলল এবারে সঠিক তথ্য এনেছ অতঃপর তারা সেটাকে জবাই করলো অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না অনিচ্ছাকৃত বাধ্য হয়ে যখন সব শর্ত মিলেই গেল সেই বছর পাওয়া গেল তারা তাকে গাভী পাওয়া গেল তারা তাকে জবাই করল এবং এই বাছুর বা গাভী পাওয়ার পর তারা এই কথা বলছে যে এবারে তুমি সঠিক তথ্য এনেছ যেন এমন একটি মানসিকতা প্রকাশ করছে যেন মোসালাম এর আগে তাদের সঙ্গে মজা করছিলেন যেন তাদেরকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছিলেন অথচ সেটাই ছিল বনিস জাতির আচরণ এরপর মোহাম্মদ আল্লাহ তাদের সেই কাঙ্ক্ষিত বিষয় গোপনীয় বিষয় হত্যার ষড়যন্ত্রকে উন্মোচন করে দিলেন তিনি তাদেরকে আদেশ করলেন একটি খন্ড দিয়ে মৃত ব্যক্তির দেহে আঘাত করতে প্রাণ ফিরে পাবে জীবিত হয়ে উঠবে এবং নিজেই তার হত্যাকারীর খুনির পরিচয় জানিয়ে দিবে বলছেন যখন তোমরা একজনকে হত্যা করে পরবর্তীতে সে সম্পর্কে অভিযুক্ত অতঃপর আমি বললাম একটি খণ্ড দ্বারা সেই মৃত ব্যক্তিকে আঘাত করো তারা সেই কাজটি করলো খণ্ড দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করার মুহূর্তের মধ্যে সাথে সাথে তার দেহে আল্লাহ জীবন দিলেন প্রাণ ফিরে আসলো সেই ব্যক্তি উঠে দাঁড়ালো এবং সে উঠে দাঁড়িয়ে একটি কথাই বলল আমার ভাতিজা আমাকে খুন করেছে আমার ভাইয়ের ছেলে আমাকে খুন করেছে সম্পত্তির উত্তরাধিকারের লোভে সে আমাকে খুন করেছে ব্যাস এতটুকু এই কথাটুকু বলে সেই ব্যক্তি আবার মৃত্যুকরণ করলো নিঃসন্দেহে এই ঘটনা এটা ছিল তাদের সামনে আল্লাহ তরফ থেকে একটা মজিজা একটি নিদর্শন আয়াত আল্লাহ তাল্লাহ তার ক্ষমতা শক্তি এবং বরত্বের একটা উদাহরণ একটি দৃষ্টান্ত তাদের সামনে পেশ করে দেখা এবং আমাদের জন্য আল্লাহ কোরআানে এই ঘটনাটি সম্পর্কে কি বলেছেন এভাবেই আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শন সমূহ প্রদর্শন করেন যাতে তোমরা চিন্তা করো এই ঘটনা একটি ঘটনা সম্পর্কে আলোস বলছেন এর মাধ্যমে আলোসু মহাতলা তার নিদর্শনকে প্রদর্শন করছেন যেন আমরা চিন্তা করি মৃতকে পুনরায় জীবন দেওয়া পুনরুত্থান করা এটা আলোসু পক্ষে অত্যন্ত সহজ এবং এই ঘটনাও তার একটি দৃষ্টান্ত বাস্তবতা এই ঘটনার পরবর্তীতে পোন ইসাইল জাতির বাকি ঘটনা তাদের চিন্তা চেতনা এবং মন মানসিকতা তাদের অন্তর দিন দিন আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যেতে শুরু করলো যেন এই কাঠিন্য পাথরের মতো কিংবা তার থেকেও কঠিন তারা একের পরে আল্লাহ সুমতালার পক্ষ থেকে নিদর্শন আয়াত মুজিজা দেখছে কিন্তু এর পরও তাদের অন্তরে এগুলোর যে ফলাফল আল্লাহ সুহাম তাল্লার প্রতি ভয় খুশু বিনয় নম্রতা এগুলো সৃষ্টি হচ্ছিল না দে বিশাল আল্লাহ আল্লাহ কোরআনের কথা বলেছেন যেমন কিছু পাথর রয়েছে যেগুলো এক সময় আল্লাহ ভয়ে ফেটে যায় চৌতির হয়ে গড়িয়ে পড়ে যায় অথচ হয়ে গিয়েছিল যে পাথরের মধ্যে যে গুণগুলো থাকে শক্ত পাথরের মধ্যেও যে গুণগুলো থাকে সেগুলো তাদের মধ্যে ছিল না তাদের অন্তর পাথরের থেকেও কঠিন হয়ে গিয়েছিল তারা আল্লাহকে ভয় করতো না তাকে মান্য করত না ফলাফল আল্লাহ সুমতাল্লাহ তাদের সম্পর্কে কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়ে বলেছেন 119. وإن بعد ذلك فهي كالحجارة, فهي كالحجارة أو أشد قسوة 110. وإن من الحجارة لما يتفجوا منه الأنهار 111. وإن منها لما يشفق فيخرج منه الماء 112. وإن منها لما يهبق من خشية الله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 একের পর এক প্রশ্নবাণী তাদেরকে জর্জরিত করতে থাকবে এবং যদি সেই প্রশ্ন হয়ে থাকে অহেতুক অবান্তর প্রশ্ন যে প্রশ্নের পেছনে বস্তুত কোনো ভালো নিয়ত বা উদ্দেশ্য নেই এই ধরনের ক্রমাগত প্রশ্ন করে যাওয়া কখনোই কোনো ভালো ফলাফল নিয়ে আসে না প্রাসঙ্গিকভাবে আমরা উল্লেখ করতে পারি সহিসতিমের একটি হাদিস যেখানে রাসুল্লাহ তিনি বললেন ঘোষণা দিয়ে ইয় ভাস হে মানব জাতি আল্লাহ তোমাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন তোমরা হজ আদায় করে নাও একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল সে প্রশ্ন করতে শুরু করলো ইয়ার রসুল্লাহ আমরা কি প্রতি বছরই হজ আদায় করব আল্লাহ রসুল্লাম উত্তর দিলেন না লোকটি আবার প্রশ্ন করলো ইয়ার রসল্লাহ আমরা কি প্রতি বছরই হজ আদায় করবো এবারে রাসুলাম চুপ থাকলেন তৃতীয়বার সেই ব্যক্তি করল যেন তাকে উত্তর আদায় করতে হবে রাসুলাম বলছেন যদি আমি বলতাম হ্যাঁ তাহলে এটা তোমাদের উপরে বাধ্যতামূলক হয়ে যেত অথচ তখন তোমরা এটা আদায় করতে সক্ষম না। কেন তুমি নিজের উপর ইচ্ছা করে কঠিন হুকুম চাপিয়ে দিতে চাইছ এরপর রাসুল্লাহ সাল্লাম তিনি বললেন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 যেখানে জানার প্রয়োজন সেখানে প্রশ্ন করতে হবে এটি আল্লাহর হুকুম যেমন হাদিসে বর্ণিত একটি ঘটনার কথা সাইক উল্লেখ করে বলেছেন জাবির রাজ্য লানো থেকে বর্ণিত হয়েছে একবার তারা সফরে ছিলেন এরকম সময় সফরসঙ্গীদের মধ্যে একজন ব্যক্তির মাথায় হঠাৎ করে একটা পাথর গড়িয়ে এসে পড়ল এবং জখম হলো তিনি আহত হলেন মাথা ফেটে গেল সেই ব্যক্তি রাতের বেলা তার স্বপ্ন দোষ হল ফলে জানাবা বা মেজর ইম্পিউরিটির কারণে তার উপরে গোসল ফরজ হয়ে গেল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 এবং তার সেই ক্ষতস্থানে মেরে ফেলেছে ওরাও মরে যাক কেন তারা না জেনে ফত প্রদান করলো কেন তারা জিজ্ঞাসা করে জেনে নিল না কারণ অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে জিজ্ঞাসা অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে প্রস্তাব করা জেনে নেওয়া লোকটির জন্য এটাই যথেষ্ট ছিল যে সে তাই মনে নিত এরপর মাথায় একটি কাপড় বেঁধে দেহের বাকি অংশ অথচ তার সাথীরা না জেনেই তাকে সম্পূর্ণ করেছেন ফলে সেই ব্যক্তির মৃত্যুর জন্য তারাও মনোনীত এই দিন ইসলাম শরিয়াহ এটা কোনো খেল তামাশার বিষয় নয় যে কোনো ব্যক্তি ইচ্ছা করলেই সে কোনো বিষয় নিয়ে মন্তব্য করে বসলো যদি আমরা না জানি আমাদের কি বলতে হবে আল্লাহু আলম আল্লাহ তিনি সব থেকে ভালো জানেন কিন্তু না জেনে অজ্ঞতাবশত ফত প্রদান করা নিঃসন্দেহে অত্যন্ত গর্ভিত কাজ এরপর শেখ আনোয়ার তিনি এই প্রসঙ্গে বেশ চমৎকার প্রাসঙ্গিক ঘটনা উল্লেখ করেছেন তিনি বলেছেন একবার মাগ্রেব বা পশ্চিমাঞ্চল ইসলামী খিলাফতের মরক্কো বা স্পেনের কোন একটি অঞ্চল হতে কোনো একজন ব্যক্তি দীর্ঘ পথ সফর করে সে আসলো ইমাম মালিক রাহেমুল্লার কাছে কিছু প্রশ্ন নিয়ে প্রায় চল্লিশটি প্রশ্ন নিয়ে সে এসেছিল সেই চল্লিশটি প্রশ্নের মধ্যে চৌত্রিশটির জবাবে ইমাম মালিক রহেমা আল্লাহ তিনি বলেছেন আমার জানা নেই আমার জানা নেই চিন্তা করুন যুগ শ্রেষ্ঠ একজন মুস্তাহিদ চল্লিশটির মধ্যে চৌত্রিশটি প্রশ্নের ব্যাপারে তিনি বলেছেন আল্লাহু আলম আল্লাহু আলম আল্লাহু আলম আল্লাহ ভালো জানেন আমার জানা নেই যে ব্যক্তি এত দীর্ঘ পথ সফর করে এসেছে সে বলল আমি কি এতদূর পথ পাড়ি দিয়ে এসেছি এটা শোনার জন্য যে আপনি জানেন না আমি দেশে ফিরে গিয়ে আমার লোকেদেরকে এই প্রশ্নগুলোর ব্যাপারে কি বলব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 কারণ কেউ যদি বলতে পারে আমি জানি না তার মাঝে তার মানে বুঝতে হবে জানার পরিধি কতটুকু এতটুকু যে বিষয় ঘটেনি সেটা নিয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই এর মধ্যে কোন ফায়দা নেই অবান্তর প্রশ্নের ব্যাপারে হাস্যকর কিছু দৃষ্টান্তও রয়েছে জনৈকক্ষীর কাছে একজন একটি ব্যক্তি প্রশ্ন করলো যে কোনো ব্যক্তি তার নিজের দেহ থেকে নির্গত বায়ু এটাকে একটা থলির মধ্যে সে বন্দি করল এরপর সেই থলিকে তার পিঠে বেঁধে যদি সে ওরার চেষ্টা করে তারপর সেই অবস্থায় যদি আবার সে সালাত আদায়ী করতে শুরু করে সে কি পারবে সালাতদায়ী করতে চিন্তা করুন অবস্থা উল্লেখ্য যে সেই সময়ে তখনও বিমান বা উড়োজাহাজের কোনো কিছুই আবিষ্কার হয়নি চিন্তা করুন মানুষের মন কত হাস্যকর এবং অবাস্তব প্রশ্ন মানুষ করতে পারে কাজে প্রশ্নের পেছনে আমাদেরকে ছুটলে এই ধরনের অবাস্তব প্রশ্নের পেছনে ছোটা আসলে কখনোই উচিত হয় না অমর বিন খাত্তা প্রাদু দিয়ে যখন খলিফ হয় তখন তার কাছে একদিন ব্যক্তি আসলো এরকম একটা প্রশ্ন করলো অমর আদ্রিত লহ্ন তিনি বললেন ঘটনা কি সত্যিই ঘটেছে লোকটি জয়ে বললো যে না এটা ঘটেনি অমর আদ্রিতান্ন তখন তিনি বললেন তাহলে তুমি বাড়ি ফিরে যাও যদি সত্যি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তখন আমার কাছে এসো প্রয়োজনে আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করে তোমার প্রশ্নের সমাধান করে দেব এই ঘটনা থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা রয়েছে প্রথমত এমন কোন বিষয়ে আমাদেরকে প্রশ্ন করা উচিত নয় যে প্রশ্ন আমাদের কোন কাজে আসবে না সম্পূর্ণ অবান্তর ও অপ্রাসঙ্গিক যার মধ্যে কোন ফায়দা নেই তারপরে যদি হয় সেটা বাস্তবিক কখনো নাও ঘটে বা ঘটার কোনো সম্ভাবনা নাও থাকে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 আমাদেরকে প্রশ্ন করতে হবে এমন বিষয়ে যার উত্তর আমাদের কাজে আসবে তিনি প্রায় বলতেন আল্লাহ আলুকা ইলমান নাফিয়া ও আউ মিন ইলমিন আমাকে এমন জ্ঞান দান করুন যা উপকারী যা আমাকে উপকৃত করবে কাজে লাগবে এবং সেই জ্ঞান থেকে ইলম থেকে আমার কোন দিকে তাহলে এই বিষয়টা এই দোয়ার বিষয়টা আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারবো কোরআনে বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে কিন্তু অপ্রাসঙ্গিক একটিও ক্ষুদ্র অংশ বর্ণনা করা হয়নি ঐতিহাসিক ঘটনা আমরা দেখতে পাই কোরআনের মধ্যে কোনো ঘটনার স্থান তারিখ এই বিষয়গুলোর প্রতি উল্লেখ নেই কোরআন কোনো ইতিহাসের গ্রন্থ নয় এখানে আদৌ কোন একটা ঘটনার আমরা দেখতে পাই না তারিখ উল্লেখ করা হয়েছে কেন কারণ কোরআন হচ্ছে হেদায়তের গ্রন্থ কোন ঐতিহাসিক ঘটনা কবে ঘটেছে কোন তারিখে ঘটেছে এগুলো জানা হেদায়তের সাথে সম্পর্কিত নয় বরং সেই ঘটনা থেকে কি কি শিক্ষা আমরা গ্রহণ করতে পারছি সেটা নেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ তিন তারিখ গুরুত্বপূর্ণ নয়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 কারণ সেটা জানার মধ্যে মানুষের জন্য আল্লাহর তরফ থেকে আয়াত নিদর্শন হৃদায়ত এগুলো রয়েছে কারণ ইসা আল্লাহামের জন্মের এই বিষয়টা একটা মজিজা এবং সেটা জানা প্রয়োজন রয়েছে কারণ যদি সেটা না জানত বা আমরা না জানতাম অনেকেই বিভ্রান্ত হয়ে খ্রিস্টানদের পদকে অনুসরণ করত তার এই মুজিজাকে না বুঝে আবজ্লা ইসা আলাহিসাল্লামকে তারা আল্লাহর পুত্র পদে সাব্যস্ত করে নিত এ কারণেই আল্লাহ এই বিষয়টি সম্পর্কে কোরআনে আলোচনা করেছেন অথচ রাসুল্লাহ সাল্লাহাম তার জন্মের বিষয়ে মহাতলাহ কুরানি কোনো বর্ণনা করেননি একইভাবে হুদ আলাহিম সালিহিহি আলাই্লাম নু আলাইসাল্লাম ইব্রাহিম আলাহাইসাল্লাম তাদের ক্ষেত্রেও তাদের জন্মের ঘটনা কুরআনে উল্লেখ করা হয়নি কারণ এই ঘটনাগুলো মানব জাতির জন্য প্রাসঙ্গিক নয় গুরুত্বপূর্ণ নয় অপরদিকে ইসমাইল আল্লাম ইসাহাক আলাহিসাল্লামের জন্মের যে সুসংবাদের ঘটনা সেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কারণ সেই বৃদ্ধ অবস্থায় ইব্রাহিম আলাহিস্লাম এবং তার স্ত্রীর প্রতি সন্তান লাভের সুসংবাদ আল্লাহ তরফ থেকে একটা আয়াত নিদর্শন একইভাবে শিক্ষা কারণ এই ঘটনার মাধ্যমে মানব সৃষ্টি মানব জাতির সূচনা মুহ আলাহিসাল্লামের জীবনের প্রথম ঘটনা জন্ম আল্লাহ উল্লেখ করেছেন কারণ তার মধ্যেও রয়েছে বিভিন্ন নিদর্শন মুজিজা এবং আল্লাহ আল্লাহর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 কারণ হচ্ছে মোসা আল্লাহ জীবনের ঠিক কোন পর্যায়ে এই ঘটনা ঘটেছে তা সম্পর্কে আমার নিশ্চিত নই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটি হচ্ছে একটি অদ্ভুত আজীব ঘটনা ঘটনার সূত্রপাত হয়েছিল এভাবে মোসা আলাহিস্লাম তিনি একদিন মেম্বরের উপরে দাঁড়িয়ে খুদ্ দিচ্ছিলেন বনিসের লোকেদের উদ্দেশ্যে কথা বলছিলেন এমন সময় অনেক ব্যক্তি দাঁড়িয়ে মূসাকে প্রশ্ন করল সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে কে সবচেয়ে জ্ঞানী মানুষ মোসা আলাহিসাল্লাম জবাব দিয়ে বললেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ মোসা আল্লাহাম তিনি আল্লাহর রাসুল আল্লাহ মোহামতাল্লাহ তার ইলমের অগ্র থেকে ওহি নাজিল করে তাকে জানিয়ে দেন বিশুদ্ধ ইল ওহির মাধ্যমে মোসা আলাহাম লাভ করে থাকেন তিনি নবী তিনি রাসুল কাজেই তিনি এই ভেবে উত্তর দিয়েছেন তিনি সব থেকে জ্ঞানী মানুষ তার নিজের ধারণা এবং জ্ঞান অনুসারে তিনি জানতেন তিনি সব থেকে জ্ঞানী মানুষ কারণ তার কাছে ওহি আসে এ কারণে মোসা বলেছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ ঘটনাটি উল্লেখিত হয়েছে বুখারিতে রাসুল্লাহাম এই ঘটনাটি বর্ণনা করেছেন মোসা আলাহাম যখন এই মুসা আলাহিসাল্লাম যখন এই ধরনের উত্তর প্রদান করলেন এই উত্তর আল্লাহ পছন্দ করলেন না রাসুল্লাহাম তিনি বলছেন আল্লাহ মুসাকে বললেন কেন তুমি বললেন আল্লাহ আলাম আল্লাহ সব থেকে ভালো জানেন কে সবচেয়ে বার্যিকভাবে এর মধ্যে হয়তো অহংকার প্রকাশ পেয়েছে কিন্তু আসলে কখনোই তা নয় মোসা আলাহিস্লাম অহংকার করে কখনোই এটা বলেননি যে আমি সবচেয়ে জ্ঞানী মানুষ কারণ তিনি হচ্ছেন আল্লাহর নবী আল্লাহর এই ধরনের মনোভাব যেটা একজন নে ব্যক্তির সঙ্গেই থাকা মানসই নয় সেখানে একজন রাসুল বা পক্ষে এটা চিন্তাও করা যায় না বরং মুসা যা জানতেন সে অনুসারেই উত্তর প্রদান করেছেন কিন্তু আল্লাহ মহতলা যখন তাকে বললেন এমন ব্যক্তিও রয়েছেন যিনি তোমার থেকে বেশি জ্ঞান রাখেন মোসা আল্লাহাম যখনই তা জানতে পারলেন যে এমন ব্যক্তি রয়েছেন যিনি তার থেকেও বেশি জ্ঞান রাখেন তখন দেখুন মুসা মানসিকতা কেমন ছিল মোসা আলাহিসাল্লাম অত্যন্ত বিনিয়রের সঙ্গে আল্লাহতালার কাছে অনুরোধ করে বললেন আমাকে সেই ব্যক্তি সাক্ষাৎ লাভ করিয়ে দিন তার সঙ্গে আমার দেখা করার সুযোগ প্রদান করুন আমি তার ছাত্র হব আমি তার শিষ্যত্ব গ্রহণ করতে চাই তার কাছ থেকে আমি ইলুম শিখতে চাই এটা প্রমাণ করে মোসা আলাপকার ইয়াল্লাহ আমি কিভাবে সেই কাছ থেকে ইলম শিখতে পারবো আল্লাহ সুমত তাকে কিছু নিদর্শন জানিয়ে দিলেন তিনি বললেন তুমি সেই জ্ঞানী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ লাভ করবে এমন একটি স্থানে যেখানে তুমি তোমার সঙ্গে থাকা মাছকে হারিয়ে ফেলবে আর সেই ব্যক্তির নাম আল্লাহ বলে দিলেন তিনি হচ্ছেন আল খিজির বিশুদ্ধ হাজির থেকে আমরা সবুজ বর্ণ সবুজ রং যে কারণে তাকে খিজির বলা হতো তা হচ্ছে তিনি একদিন জমি বসেছিলেন শুকনো ঘাসের উপরে কিন্তু যখন তিনি উঠে দাঁড়ালেন দেখা গেল যে স্থানে তিনি বসেছিলেন সেই স্থানটির ঘাসগুলো সবুজ বর্ণ ধারণ করেছে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 যখন তার সাথে থাকা যুবক সাথী বললেন তার খাদে বললেন দুটি সমুদ্রের মিলনস্থলে মোহনায় না পৌঁছানো পর্যন্ত আমি আসবো না অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকবো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 যারা ইলের তলিবুল ইম তাদের মানসিকতা এমনই হওয়া উচিত ইল অর্জনের জন্য প্রত্যেককে ত্যাগ স্বীকার করতে হয় এবং এটা একজন তলিবুল ইলমের জন্য আর অনেক বেশি সত্য মূস আলাহিস্লাম নিজে জ্ঞানী ব্যক্তি হওয়া সত্ত্বেও কখনো এরকম মানসিকতা তার মধ্যে ছিল না যে না আমি যথেষ্ট বিষয় জানি আমার প্রচুর জ্ঞান রয়েছে আর কি না আমার দরকার নেই না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 এবং সেই সময় একটি ঘটনা ঘটলো যা ছিল এই অদ্ভুত সফরের আশ্চর্যজনক সফরের সূচনা মাধ্যম হঠাৎ করে সেই মৃত মাছের মধ্যে নরদরা শুরু হল আল্লাহ মহানতোলা জীবন দিয়ে দিলেন এবং সেটা হঠাৎ করে লাফিয়ে পড়ে সমুদ্রে অদৃশ্য হয়ে গেল সমস্ত ঘটনাটা ঘটল ঈশা মুল্লাহিস্লামের চোখের সামনে তিনি দেখলেন তার সামনেই কিভাবে মৃত মাছ পিজে উঠলো এবং লাফিয়ে সমুদ্রে অদৃশ্য হয়ে নিজের পথ করে তুলে গেল মুসা আল্লাহিস্লাম পাথরে হেলান দিয়ে ঘুমাচ্ছেন ইউসুেফ নুন তিনি এই দৃশ্য দেখলেন কিন্তু তিনি মোসা আলাপ চলতে দুটি সমুদ্র পরস্পর মিলিত হয়েছে সফরের এই পর্যায়ে এসে মোসা আল্লাহ এবং ক্লান্তি অনুভব করলেন রাসুল্লাহ সাল্লাহ তিনি হাদিসে বলেছেন সম্পূর্ণ সফরে ওই মুহূর্তটি রাখ পর্যন্ত মাছ যখন সমুদ্রে চলে গেল মাছটিকে হারিয়ে ফেলে রাখ পর্যন্ত মোসা বা ইউসেফ্না নুন তার কখনোই ক্লান্তি বা ক্ষুধা অনুভব করেননি পুরো সফরে কখনোই তারা ক্লান্তি অনুভব করেননি আল্লাহর পক্ষ থেকে একটি সাহায্য তাদের সঙ্গে ছিল কিন্তু যখন তারা সেই সমুদ্রের মিলনস্থানে আসলেন তখন তারা ক্ষুধা এবং ক্লান্তি অনুভব করলেন সফরের যে পেরেসামি এটা তাদেরকে পেয়ে বসল মূসা আলাহিসাল্লাম যখন ইউসাইফি নুনকে বললেন আমাদেরকে সকালে সে খাবার নিয়ে এসো আমরা সফরে ক্লান্ত হয়ে পড়েছি তখন ইউসেফে ঘটনা মনে পড়ে গেল যখন মুসা ঘুমিয়েছিলেন এবং সেই মাছটি সমুদ্রে লাফিয়ে চলে গেছে তিনি বললেন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 সালাম দিলেন বললেন আসসালাম কিন্তু লোকটি জবাবে বললেন এখানকার মানুষেরা সালাম সম্পর্কে তারা জানে না আপনি কি বনী ইসরা কি বনি ইসরায়েলের বললেন হ্যাঁ আমি বনি ইসরায়েলেরই মোসা সেই ব্যক্তির প্রশ্ন এটা প্রমাণ করে যে তিনি অলরেডি মোসা আলাহিসাল্লাম সম্পর্কে জানতেন কাজে তিনি নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করেছেন আপনি কি সেই মোসা যিনি বনী ইসরায়েলের ব্যক্তি মোসা তার পরিচয় দিলেন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 পাঁচজনের মধ্যে অন্যতম একজন মুসা তিনি অত্যন্ত বিনার সঙ্গে বলছেন আমি আপনার কাছে থাকতে যাই আপনার কাছ থেকে ইলম শিখতে চাই খিজি তাকে বললেন আল্লাহ আমাকে এমন কিছু বিষয় শিক্ষা দিয়েছেন যে বিষয়ে আপনার জ্ঞান নেই আবার আপনাকে এই বিষয়টি আমরা খুব সহজেই বাস্তবতা হিসেবে দেখতে পাই কোন মানুষের জ্ঞানই স্বয়ং নয় বরং যিনি সমস্ত বিষয় জানেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ সুহাত কাদের কোনো মানুষের পক্ষে মান নয় যে মানুষ জ্ঞানের অহংকার করবে কারণ কোনো মানুষই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 আপনি আমার কিছুতেই সবর করে থাকতে না আপনার সবর হবে না ধৈর্য হবে না কারণ যে বিষয় বোঝা আপনার আয়ত্ত নেই সেই দৃশ্য দেখে আপনি সবর করবেন কেমন করে যে বিষয়ে বোঝা আপনার আয়ত্ত নেই সেটা দেখলে আপনি কিভাবে সবর করবেন আপনি জানেন না কিভাবে সবর করবেন এরপর মোসাল্লাম অনুরোধ করলেন বললেন আমাকে আপনার অনুসরণ করার অনুমতি দিন বারণ করে দিলেন না তবে একটি শর্ত দিয়ে দিলেন তিনি বললেন যদি আপনি আমাকে অনুসরণ করতেই চান তবে একটা শর্ত রয়েছে সেটা হচ্ছে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 জন্য সেই মাঝিকে অনুরোধ করলেন মাঝি আগে থেকে খিজিরকে চিনতেন ফলে কোন ধরনের ভাড়া বা পারিশ্রমিক না নিয়ে সৌজন্যতা প্রকাশ করে বিনামূল্যে খিজিড়িকে তিনি দরিয়া পার করে দিলেন জাহাজের মালিক বা সেই নৌকার নৌজানের মালিক মুসাকে চিনতেন না কিন্তু যেহেতু তিনি খিজিরের সাথে ছিলেন তাদের উভয়ের প্রতি তিনি একটি সৌজন্যতা প্রকাশ করলেন বিনা ভাড়ায় তাদেরকে দৌড়িয়ে পার করে দিলেন শুরু হয়ে গেল এবং একের পর এক বিভিন্ন আশ্চর্যজনক ঘটনা অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো এবং আল খিজিরের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে তিনটি ঘটনাকে কোরআনে উল্লেখ করা হয়েছে এবং সেই তিনটি ঘটনার পূর্বে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে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 জি খিজির বললেন পাখিটি তার ঠোঁট দিয়ে সমুদ্র থেকে যে পরিমাণ পানি পান করল সমুদ্রের বিশালতার তুলনায় সে অতটুকু পানির পরিমাণ যেমন নগণ্য আমার এবং আপনার সম্মিলিত জ্ঞান আল্লাহর জ্ঞানের বিপরীতে ততটাই নগণ্য মৌসা আল্লাহ সাল্লামকে অলরেডি খিজির আল্লাহাম তার শিক্ষা দেওয়া শুরু করে দিয়েছেন মৌসা আলাহাম তিনি যখন বলেছিলেন তিনি হচ্ছেন দুনিয়ার সব থেকে জ্ঞানী মানুষ আর আলোসু মাহতাল্লাহ মুহকে জানিয়ে দিলেন যে তার থেকেও জ্ঞান একজন ব্যক্তি হচ্ছেন খিজির অর্থ সেই ব্যক্তি বলছেন আমার এবং আপনার সম্মিলিত জ্ঞান দুনিয়ার সব থেকে জ্ঞানী দুই ব্যক্তির জ্ঞানকেও যদি আমরা একত্র করি আল্লাহর জ্ঞানের বিপরীতে এটা খুবই নগণ্য তথ্য এই সমুদ্রের বিশালতার বিনিময়ে তথ্য সামান্য কয়েক ফোঁটা পানি আলোচ মহামতাল্লার জ্ঞান এটা হচ্ছে অসীম সমুদ্রের মতো তার থেকেও বিশাল এবং মানুষের জ্ঞান সেই কয়েক ফোঁটা পানির থেকেও অতি ক্ষুদ্র এবং নগণ্য এটাই ছিল মোসালামকে দেওয়া আল খিজিরের প্রথম শিক্ষা পরবর্তীতে একটি অদ্ভুত কাজ করলেন। যে যাহাদের বা নৌজানের মালিক তাদেরকে উপকার করলেন দিলেন তিনি যখন অন্যত একটি কাজে ব্যস্ত খিজির তার অমনযোগে কুরাল দি আঘাত করে সেই নৌজানের একটি প্রার্থনা ভেঙে ফেললেন একটি কাঠ উঠিয়ে ফেললেন ফলে সেখানে একটি ছোট ত্রুটি হয়ে গেল ছিদ্র তৈরি হয়ে গেল সেখান থেকে পানি প্রবেশ করতে পারে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 তখন তিনি খিজির তাকে ছিদ্র করে দিলেন মূসা বললেন আপনি আমি কি বলিনি যে আপনি আমার সঙ্গে কিছুতেই সবর করে থাকতে পারবেন না মুসা শর্ত ছিল যে তিনি সফরে খিজিরের সঙ্গে থাকতে পারবেন কিন্তু না তিনি ভুলে গিয়েছিলেন ওয়াতের কথা কাজেই তিনি খিজিরকে বললেন মুসা বললেন আমাকে আমার ভুলের জন্য অপরাধী করবেন না এবং আমার কাজের উপরে কঠোরতা আরোপ করবেন না মুসা আলাহিসাম নিজের ভুল বুঝতে পেরে খিজিরের কাছে দুঃখ প্রকাশ করলেন এবং তাকে অনুরোধ করলেন আরেকটি সুযোগ দেওয়ার জন্য আল বললেন ঠিক আছে আমি আপনাকে আরেকটি সুযোগ দিব তবে তাদের মধ্যে যে চুক্তি সেটা কিন্তু ভেঙে গেল মুসালে শর্ত ভঙ্গ করার কারণে কথা না বলে তাকে একটি সুযোগ দিলেন পরবর্তী ঘটনা যখন তারা সমুদ্র অতিক্রম করে দ্বিতীয় ঘটনা এটা যখন তারা একটি তীরে পৌঁছালেন উপকূলে পৌঁছালেন তারা দেখলেন যে খেলাধুলায় ব্যস্ত একদল বালক বালকদেরকে দেখিয়ে নিষ্পাব নিরীহ মনে হচ্ছে খিজির সেই দলের কাছে গেলেন একটা বালককে তিনি পৃথক করলেন তাকে একটা ঘরে নিয়ে গেলেন এবং ঘরে নিয়ে যাওয়ার পরে ক্ষির দুই হাতে সেই বালকের মাথা ধরে দেহ থেকে ধর থেকে মস্তক বিচ্ছিন্ন করে ফেললেন তাকে হত্যা করলেন একটা ভয়াবহ দৃশ্য এই দৃশ্য দেখে একটা নিষ্প্রব নির বালককে হত্যা করা মোসা কিছুতেই চুপ থাকতে পারলেন না এবার মোসা আলাহিসাল্লাম তার শর্তের কথা তিনি স্মরণ ছিল ওদের কথা তিনি জানেন কিন্তু এই ঘটনা এতটাই ভয়াবহ ছিল তিনি অন্য কথা বলে যদিও জানেন যে কোন প্রশ্ন তিনি করতে না কিন্তু এই বাহ্যিক অন্যায় দেখে তিনি প্রশ্ন করে বলে উঠলেন আল্লাহ সুম্লা বলছেন চলতে অবশেষে যখন একটি বালকের সাক্ষাৎ পেলেন তিনি খিজির তাকে হত্যা করলেন মুসা বললেন আপনি কি একটি নিষ্পাপ জীবন শেষ করে দিলেন প্রাণের বিনিময়ে বা কিসাস ছাড়াই নিশ্চয়ই আপনি এক গুরুতর অন্যায় কাজ করেছেন মুসা বললেন আপনি কিভাবে পারলেন একটা নিষ্পাপ বালকে হত্যা করতে সে তো কারো কোনো ক্ষতি করেনি তারপরও কেন আপনি হত্যা করলেন বললেন আমি কি বলিনি আপনাকে আপনি আমার সঙ্গে কিছুতেই সবর করে থাকতে পারবেন না এই জবাব শুনে মোসা আলাহাম কিছুটা বুঝতে পারলেন যে নিশ্চয়ই এর মধ্যে কোন হিকমাহ রয়েছে মোসা করলেন এবং তিনি বললেন আমাকে শেষবারের বারের একটি সুযোগ দিন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 একটি বসতির কাছে এসে পৌঁছালেন তারা সেখানে মুসাফির অবস্থায় এসে পৌঁছে যান কাজে সেই বাসিন্দাদের উপরে তাদের হক রয়েছে যে তারা তাদেরকে আপ্যায়ন করবেন মুসা এবং তাদের কাছে মেহমান হিসেবে এসেছেন তাদের কাছে খাবার চাইলেন অতিথি আপ্যায়ন করা এটা প্রত্যেক জাতি বা ধর্মের সামাজিক প্রথায় একটি স্বাভাবিক বিষয় ইসলামে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব করা হয়েছে যেমন মেহমান তিনি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 কিন্তু সেইখানকার বাসিন্দারা তারা ছিল খুবই কৃপন স্বভাবের তারা তাদেরকে বরণ করে নিলেন না কিছুই দিলেন না কোনো ধরনের রিসিপশন তারা করলেন না এই শহরে মুসাইবুল খিজির তার হাঁটছেন হঠাৎ করে খিজির দেখলেন যে একটি দেয়াল ভঙ্গুর অবস্থা যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে দেওয়ালটিতে অলরেডি ফাটল ধরে গেছে যে কোনো হালকা ধাক্কায় এটা ভেঙে পড়ে যাবে আল খিজির কাজে লেগে গেলেন দেওয়ালকে মেরামত করার কাজে এবং দেওয়ালটিকে তিনি বিনা পারিশ্রমিক কাউকে কিছু জিজ্ঞাসা না করে কোন অনুমতি না নিয়ে ফ্রিতে মেরামত করে দিলেন দেওয়াল যখন ঠিক হয়ে গেল তারা আবার চলতে শুরু করলেন তিনি আর সফল করতে পারলেন না তিনি আগের ঘটনাগুলো তার মধ্যে এসে জমা হচ্ছিল তিনি বললেন যে নৌকার মাঝে আপনার কাছ থেকে কোন টাকা নিল না আপনাকে উপকার করলো অথচ আপনি তার ক্ষতি করলেন তার নৌকাকে ত্রুটি করে দিলেন ফুটো করে দিলেন যে শিশু নিরীহ ছিল খেলাধুলায় ব্যস্ত তাকে আপনি একটা ঘরে নিয়ে হত্যা করলেন আর যে লোকেরা আমাদেরকে সামান্য বরণ পর্যন্ত করল না খাবার পর্যন্ত দিল না এত কৃপণ স্বভাবের যে লোক আমাদের সাহায্যের আহ্বান যারা ফিরিয়ে দিলো তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক না নিয়ে ফ্রিতে আপনি তাদের একটা কাজ করলেন উপকার করলেন দেয়াল মেরামত করে দিলেন মোসা আল্লাহ খিজিরকে পরামর্শ দিয়ে বলছিলেন যে আপনি তো ইচ্ছা করলে এদের কাছ থেকে পারিশ্রমিক নিতে পারতেন আল খিজির তিনি বললেন ব্যাস তোমার সঙ্গে আমার এখানেই বিচ্ছেদ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 একটা তক্তা ভেঙে ফেলতে হবে নিঃসন্দেহে সেই সম্পূর্ণ নৌকা ফেলার থেকে একটা তক্তা ভেঙে যাওয়া এটা তুলনামূলক ভাবে কম খারাপ ছিল আল তিনি দুইটি খারাপের মধ্যে তুলনামূলক ভাবে কম খারাপটিকে তিনি জানতেন আল্লাহ তাকে এই জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ কুরআনার সম্পর্কে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 যদি আমাদের জন্য এমন কিছু বিষয়কে নির্ধারণ করেও রাখেন যেটা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হতে পারে অকল্যাণ কিন্তু প্রকৃত অর্থে তার মধ্যে রয়েছে আমরা আমাদের কাছে কিছু বিষয় মনে হতে পারে কল্যাণ কর কিন্তু আল্লা সুত হয়তো সেগুলোর মধ্যে অকল্যাণকে রেখেছেন কাজে বাহ্যিক ঘটনার দিকে দৃষ্টি না দিয়ে আল্লা সুবাহতাল্লাহ আমাদেরকে দিয়ে করণীয় করতে বলেছেন সেগুলোকে আমরা আমাদেরকে অনুসরণ করতে হবে এটা হচ্ছে খিজি আল্লাহামের ঘটনাগুলো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দ্বিতীয় ঘটনা আসুন দেখা যাক সে কিশোর ছেলেটি তার পিতামাতা উভয়ে ছিল মুমিন। খিচরি বলছেন আমি আশঙ্কা করলাম বড় হয়ে সে এই দুজনকে অর্থাৎ পিতামাতা উভয়কে সন্তান তার নিজের না করবেন আত্মীয়তা সম্পর্ক রক্ষার ব্যাপারে এই সন্তানের থেকেও অনেক ভালো প্রমাণিত হবে তিনি বললেন কিজির বললেন যে ওই ছেলেটি যদি বড় হতো দেখে নিষ্প্রাব ছেলে মনে হচ্ছে বড় হয়ে সে হতো একটা কাফের অবাধ্য কাফের যে তার যারা উভয় ছিল ইমানদার সেই ইমানদার পিতামাতার কষ্টের কারণ হতো এবং এটাই আল্লাহ আমরা এই ঘটনাগুলোর শেষের দিকে আতে পাই খিজির আল্লাহাম তিনি বলছেন যে এই সবগুলো ছিল আল্লাহর তরফ থেকে তার প্রতি একটি অনুগ্রহ যে এই ঘটনার জ্ঞান আল্লাহ সুত খিজিরকে দিয়েছেন যার কারণে তিনি এই ঘটনাগুলো সংঘটিত নিজের পক্ষ থেকে খেয়াল খুশি অনুসরণ করছেন না এই জ্ঞানকে আল্লাহ দিয়েছেন যা মুসলার মধ্যে বললেন সে কারণে তিনি সেই কিশোর করেছেন তাদের বিপরীতে আল্লাহ তাদেরকে আরেকটি নেক্ট সন্তান দিবেন যে সন্তান হবে পিতা প্রতি কোমল দয়াদ্র আল্লাহর প্রতি হবে ইমানদার এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আমরা কায়েব জানি না ভবিষ্যৎ জানি না কিন্তু আল্লা সুহান তিনি ভবিষ্যতে জানেন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 খিজির পরবর্তীতে বললেন সেই দেয়ালটা ছিল শহরের দুইজন এটিম বালকের সম্পত্তি সেই দেয়ালের নিচে ছিল একটি রক্ষিত গুপ্ত যদি সেই দেয়াল ভেঙে পড়ে যেত সেই গুপ্ত প্রকাশিত হয়ে পড়ত এবং যে শহরের বাসিন্দারা এত কৃপন এবং লোভী সহাবের তারা নিঃসন্দেহে সেই গুপ্ত ধন পেলে সেটা দুই এতিম বালকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজেরা আত্মসাত করত গ্রাস করত কাজেই খিজির সেই দুই এতিম বালকের পক্ষ হয়ে দেয়াল তুলে দিলেন যেন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 খিজির ইসলাম বললেন সর্বশেষ ওই প্রাচীনের ব্যাপারে তা ছিল শহরের দুই এতিম বালকের সম্পত্তি তার ছিল রক্ষিত গুপ্ত ভান্ডার ধন এবং ওই দুই এতিম বালকের পিতা তিনি ছিলেন একজন নেক ব্যক্তি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 খেয়াল করুন কেন আল্লাহ সুহামতাল্লা সেই দেয়াল নির্মাণ করার জন্য খিচড়িকে সেখানে পাঠিয়েছিলেন কারণ আয়াতের সেই অংশ বলছে যে সেই এতিম বালকদের পিতা তিনি ছিলেন একজন নেক ব্যক্তি আল্লাহ পিতার অবর্তমানে সেই এতিম দুইটি সন্তানকে রক্ষা করলেন কারণ তাদের পিতা ছিলেন একজন নেক ব্যক্তি এটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা যদি ইচ্ছা করি আমাদের সন্তানের ভবিষ্যৎকে আমরা রক্ষা করব ভবিষ্যৎকে সুন্দর করব নিশ্চিত করব সাধারণভাবে আমরা দেখি পাই জমা করতে শুরু করি এই অর্থ সম্পদ আমরা যদি না কিন্তু কোনো নিশ্চয়তা নেই এই অর্থ সম্পদ হতে পারে আমার সন্তানের বিনষ্ট হয়ে যাওয়ার কারণ কাজেই যদি সত্যিই চাই আল্লাহ আমাদের সন্তানকে আমাদের অবর্তমানে রক্ষা করবেন সন্তানদের ভবিষ্যৎকে আমরা নিশ্চিত করতে চাই পিতামাতাকে হতে হবে নেককার।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 আলাইহি ওদের পিতা ছিল একজন নেক ব্যক্তি এ কারণেই তোমার মালিক তিনি ইচ্ছা করলেন ওরা প্রাপ্তবয়স্ক হোক বয় প্রাপ্ত হোক এবং তখন তারা নিজেরা তাদের সম্পদ বের করে নিয়ে আসবে আর এই সবগুলো ছিল তোমার মালিকের অনুগ্রহ খিজির আলাহিসাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বললেন সব শেষে প্রত্যেকটি ঘটনা ব্যাখ্যা করার পরে সামারি তিনি বললেন ওমাফা আল আন আমরি।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 করার সুযোগ আমাকে দিয়েছে এবং একজন ইমানদার ব্যক্তি মুমিনের মানসিকতা এমনটাই হওয়া উচিত কখনোই কোন কাজের জন্য নিজেকে কৃতিত্ব দেওয়া উচিত নয় বরং প্রত্যেকটি ভালো কাজের জন্য আল্লাহ তিনি আমাদেরকে তাও ফিক প্রদান করেন অলিহান সমস্ত প্রশংসা আল্লাহাল্লার জন্য এটাই হচ্ছে মুসাহ এবং আল খিজিরের ঘটনা রাসুল্লাহ মুখে দিতে এই ঘটনা বর্ণনা করার পর তিনি বলেছেন আল্লাহ মোসের উপরে রহম করুন যদি মোসা আল্লাহাম সবর করতেন ধৈর্য ধারণ করতেন তাহলে আমরা আরো গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারতাম এই অসাধারণ জানতে এমন কি আল্লাহ কাহিনীর তার মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছিল যে তিনি চাচ্ছিলেন মোসা আল্লাহিস্লাম যেন খিজিরের সঙ্গে আরো কিছু সময় যদি থাকতেন তাহলে আরো কিছু জ্ঞানী আরো কিছু জ্ঞান গর্ব ঘটনা বিচক্ষণতা পূর্ণ ঘটনা খিজির আল্লাহামের জীবন থেকে আরো বিস্তারিত আমরা জানতে পারতাম আসলাম সেজন্য বলতেন আল্লাহ মুহতাল্লাহ মুসার উপরে রহম করুন যদি তিনি সবর করতেন আমরা আরো এই কাহিনী সম্পর্কে আরও বেশি জানতে পারতাম সাইদিন মুসা আলাহিস্লামের দীর্ঘ ঘটনাগুলো আলোচনা আমরা শেষ করলাম সবশেষে যে অংশটি অবশিষ্ট রয়েছে সেখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ মুসা আলা সাল্লামের একটি বিশেষ ঘটনা তার মৃত্যু এবং আল্লাহ মহাতাল মুসাল্লাহ সাল্লামকে যে বিশেষ সে সম্পর্কে তিনি ছিলেন বেশ লাজুকের এবং মোমিনদের ইমানদার ব্যক্তিদের বৈশিষ্ট্য এমনটাই হওয়া উচিত লজ্জা ইমানের একটি অঙ্গ লজ্জা মোমিনদের একটি বৈশিষ্ট্য মৌসা আল্লাহাম নিজের দেহকে সবসময় আবৃত করে রাখতেন বনী লোকেরা তারা এই বিষয়টি নিয়ে একটি গুজব ছড়ালো গে আক্রান্ত কেউ কেউ বলতে শুরু করলো মুসার মধ্যে সিফিলিস রোগ রয়েছে তারা বললো এই সমস্যাগুলোর কারণেই সব সময় ঠেকে রাখে তার দেহকে দেখার অনুমতি দেয় না এমন ছিল বন ইসরায়েল জাতি তারা যখন গোসল করতো তারা সবাই একত্রে মিলে নদীতে গোসল করত জামাকাপড় খুলে ফেলে এবং একে অপরের সামনে লজ্জাবোধ করতো না কিন্তু মূসা আলাহিসাম তিনি একজন সম্মানিত রাসুল তার পক্ষে এই বিষয়টা চিন্তা করা যায় না সম্মানিত লাজুক প্রকৃতির তিনি গোসল করতে যেতেন একা নদীতে এবং কেউ তাকে দেখার অনুমতি পেত না মন ইসরাই যখন এই ধরনের মিথ্যা অববাদ ছড়িয়ে দিল তার সম্মানহানি করতে লাগলো আল্লাহ সহ তিনি চাইলেন তাদেরকে খণ্ডন করবেন তাদের ভুল ধারণাকে তিনি ভেঙে দিবেন যখন মূসা একদিন তিনি তার জামা কাপড় খুলে একটি উপর রেখেছেন গোসল শেষে যখন মূসা আলাহিস পাথরটি তার আবিষ্কার করলেন পাথরটি তার জামাকাপড় নিয়ে চলতে শুরু করেছে ছুটছে মূসা আল্লাহিস্লাম তিনিও সেই পাথরের পিছনে দৌড়াতে লাগলেন এবং সহি বুখারিতে আল্লাহ রসুল্লাহিসাল্লাম তিনি এই ঘটনাটি উল্লেখ করেছেন মূসা আল্লাহিস্লাম যখন পাথরের পিছনে দৌড়াচ্ছিলেন হাতে লাঠি নিয়ে মুসা আল্লাহাম সেই পাথর দিয়ে মুসা আলাহিসাম সেই অবস্থাতেই তাদের সামনে দৌড়াতে লাগলেন এবং তারা অবাক হয়ে মুগ্ধ হয়ে তারা লক্ষ্য করল আল্লাহ শ্রেষ্ঠ এক সৃষ্টিকে নিখুঁত দহি গঠনের অধিকারী এক সম্মানিত রাসুলকে যাকে আল্লাহ সুমত্লা সুন্দরের যা কিনা তারা যে সমস্ত আদি বাদে ধারণা করেছিল সেগুলো সব ভুল প্রমাণিত হল আল্লাহ সুমত মুসা দৈহিক গঠনকে তাদের সামনে উপস্থাপন করলেন তাদের মন্দ ধারণাকে দূর করে দেওয়ার জন্য মোসা সম্মানিত করার জন্য যখন উদ্দেশ্য হাসিল হয়ে গেল ঘটনার নাটকীয়তা শেষ পাথরটি তার স্থির নিজ স্থানে স্থির দাঁড়িয়ে গেলো আল্লাহ সুহাম আদেশে হাতে যে লাঠি ছিলাম ক্ষিপ্ত হয়ে সেই লাঠি দিয়ে পাথরটিকে পেটাতে শুরু করলেন রাসু সাল্লাম বলেন এতটাই পেটি ছিলেন যে পাথরের উপরে দাগ পরে গিয়েছিল আল্লাহ সুবাহ কোরআনে বলেছেন যারা বিশ্বাস স্থাপন করেছ তোমরা তাদের মত হো না যারা মুসা কষ্ট দিয়েছিল তারা মুসার বিরুদ্ধে যা উত্থাপন করেছিল অভিযোগ আল্লাহ তা খন্ডন করে দিয়েছেন পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ বলছেন কেন তিনি তা করেছেন কারণ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 এই জন্য মূসা আলাহিসামকে প্রচুর কষ্টসহ্য করতে হয়েছে সব মূসেন ভালো চাইতেন কিন্তু তারা উল্টো মোসা আলাত কষ্ট প্রদান করত বক্র মানসিকতা সম্পন্ন একগুয়ে এবং অবাধ্য প্রকৃতির তাদেরকে সামলানো ছিল খুবই কঠিন কাজ মূসা আলাহিসাল্লাম তার জাতির লোকেদেরকে বলতেন তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ অথচ তোমরা জানো কত্তা আলামী রাসুল্লাহম আমি তোমাদের কাছে পাঠানো আল্লাহ রাসুল এরপরও কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ মনীষ ক্রমাগত মোসা আলাহিস্লামের মৃত্যু পর্যন্ত তাকে নানাভাবে নানা ঘটনার মাধ্যমে কষ্ট দিয়ে গিয়েছেন মোসা আলাহামের এর দীর্ঘ সময়ে তার সাথী ছিলেন হারুন আলাহিসাল্লাম যিনি ছিলেন আল্লাহ নবী তিনি ছিলেন মোসা আলাহিসাল্লামের উপদেষ্টা সমর্থক সাহায্যকারী মোসা আলাহিসাল্লামের ডানহাত কালের আবর্তে হারুন আলাহিস্লাম তিনি মৃত্যুবরণ করলেন মৌসা আলাহিসাল্সাল্লাম একা তার গোত্রকে তার জাতিকে তিনি সামলাচ্ছেন এই রকম একটি সময়ে একদিন মূস আলাহিসের কাছে জনৈক ব্যক্তি আসলেন এবং এসে প্রশ্ন করলেন আপনি কি জন্য প্রস্তুত একজন অপরিচিত ব্যক্তি এসে মূস আলাহিস্লামের কাছে যখন প্রশ্ন করলো আপনি মৃত্যুর জন্য প্রস্তুত মুসা এই ঘটনাকে খুবই অপছন্দ করলেন এবং ক্ষিপ্ত হয়ে গেলেন প্রচন্ড জোরে তার মুখে আঘাত করলেন মোসা আল্লাহাম স্বাভাবিক ভাবেই এ কারণে তাকে চিনতে পারেননি এবং মোসা আলাহিসাল্লাম তিনি জানেন কেন এই নিয়ে তিনি আজকে পথ অবস্থায় কারণ তারা জিহাদকে অস্বীকার করেছে যার ফলে তারা আজকে বাইতুল মিস থেকে বহিষ্কৃত হয়ে অপমান এবং লাঞ্ছনার একটি জীবন অতিক্রম করছে মোসা ছিলেন যখন অপরিচিত ব্যক্তি এসে বলল আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত মোসা আল্লাহাম খুবই অসন্তুষ্ট হলেন রাসুল্লাহ এই ঘটনাটিকে বুখারিতে উল্লেখ করেছেন মৃত্যু ফেরেস্তা মানুষের আকৃতি নিয়ে মোসাল্লাহামের কাছে আসার কারণে তিনি তাকে চিনতে পারেননি সাধারণ মানুষের ক্ষেত্রে মৃত্যু ফেরেস্তা যখন আসে তারা কোন ধরনের ঘোষণা অনুমতি প্রদান করে না সরাসরি আপনার রুহ কবজ করে নিয়ে চলে যাবেন কিন্তু আল্লাহর নবীদের ক্ষেত্রে ব্যতিক্রম তাদের কাছ থেকে অনুমতি গ্রহণ না করা মালাকল মাউ তাদের যান কবচ করতে পারেন না মৃত্যু ফেরস্তা মানুষের আকৃতিতে এসে যখন বলেছিলেন হে মৌসা আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত মৌসা আলাহিসাল্লাম খুবই অসন্তুষ্ট হলেন এবং সদরে আঘাত করে তার চোখ উপরে ফেললেন এবং আরেকটি সেখানে বর্ণিত রয়েছে মৃত্যু ফেরেস্তা তিনি বলেছিলেন যদি আমি এই বিষয়টা জানতাম যদি আমি এই বিষয়টা না জানতাম যে মূসা আপনার কাছে পছন্দনীয় প্রিয় তাহলে আমি তার মৃত্যুকে কঠিন করে দিতাম অর্থাৎ মৃত্যুর ফেরেস্তা তিনি জানেন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 একটি করে বছর যোগ করে দেওয়া হবে দীর্ঘ হায়াত তিনি লাভ করবেন মৃত্যু ফেরেস্তা মুসাল্লাহামের কাছে এসে এই প্রস্তাব রাখলো মুসালামের সামনে আয়ু বৃদ্ধি করার সুযোগ আসলো তখন তিনি মৃত্যু ফেরেস্তাকে জিজ্ঞাসা করলেন এরপর কি হবে মৃত্যু ফেরস্তা জবাব দিল অতঃপর আপনাকে মৃত্যুবরণ করতে হবে এরপর এই হায়াতো যখন শেষ হয়ে আসবে আপনি মৃত্যুবরণ করবেন তখন মুসা আলাহিস্লাম বললেন তাহলে এখনই আমার জানকে কবচ করে নাম শেখ আনোয়ার তিনি এখানে আলোচনা করে বলেছেন এটা জানা যায় না ঠিক কি কারণে এত অসন্তুষ্ট হয়ে মৃত্যুর ফেরসাকে ফেরত দিয়েছিলেন তবে ইবিন কাসির রহমউল্লাহ তার মত অনুসারে একটি কারণ এটা হতে পারে মুসা আল্লাহি সাল্লামের অন্তরে এমন কোন সুপ্ত ইচ্ছা ছিল যা তখনও পূরণ হয়নি এবং মুসা আল্লাহাম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 জেরুজালেম জয় বনে ইসরাকে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য তার নেই কারণ এটাই হচ্ছে এবং তার সময় এ কারণে তিনি সেই মুহূর্তে দোয়া করে আল্লাহর কাছে বলেছিলেন মৃত্যু ফেরস্তাকে জিজ্ঞাসা করলেন এরপর কি হবে মৃত্যু ফেরস্তা জবাব দিয়েছিল এরপর আপনি মৃত্যুবরণ করবেন তখন তিনি দোয়া করে বলেছিলেন এখনই আমার জানকে কবজ করে নাও কিন্তু তার আগে আমার একটি অনুরোধ রয়েছে এবং সেটা হচ্ছে যতটুকু সম্ভব এতটা দূরত্ব নিয়ে আমার জানকে কবচ করো যেন আমি জেরুজালেমের একেবারে নিকটবর্তী হতে পারি ততটুকু সম্ভব জেরুজালেমের কাছে নিয়ে আমার জানকে কবধ করো যদি জীবিত অবস্থায় আমি সেখানে প্রবেশ করতে না পারি অন্তত জেরুজালেমের কাছে গিয়ে যেন আমি মৃত্যুবরণ করতে পারি মৌসামের ড্রিম স্বপ্ন ছিল তীব্র আকাঙ্ক্ষা ছিল তিনি একদিন জেরুজালেমে প্রবেশ করবেন কিন্তু বন ইসরায়েলের অবাধ্যতার কারণে জেহাদকে অস্বীকৃতির কারণে তিনি সেখানে প্রবেশ করতে পারেননি তারা এমনকি জেরুজালেমের ফটক পর্যন্ত সেখানে তারা পৌঁছে গিয়েছিল। মৌসাল্লাহিস্লাম তাদেরকে বলেছিলেন আক্রমণ করো আমরা ঢুকে পড়ি চলো আমরা আক্রমণ করে যুদ্ধ করি কিন্তু তারা বেঁকে বসেছিল এবং বলেছিল তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম ব্যতিক্রম আল্লাহ বলে আল্লাহ ভীতি তা কোয়া ছিল তারা বাকি জাতিকে বলছিলেন ফটক পর্যন্ত পৌঁছাও তোমরাই বিজয় লাভ করবে আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে কিন্তু এই সমস্ত কথাগুলোর প্রতি তারা কোন গুরুত্বই প্রদান করেনি পাত্তাইনি এ কারণে আল্লাহ সহ আলাও মৌসু আের মতো যোগ্য নেতা থাকা সত্ত্বেও তাদেরকে জেরুজালে প্রবেশ করার গৌরব প্রদান করেননি কারণ তারা সম্মান পাওয়ার মতো যোগ্য তারা ছিল না কিংবা হারুন আলাই কেউ জেরুজালে প্রবেশ করতে পারেননি জেরুজালেমে প্রবেশ না করেই মৌসা মৃত্যুবরণ করেন রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম তিনি মৌসালাহ ইসলামের কবরকে দেখেছেন আল ইসরার হাদিসে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই যখন জেরুজালেম গিয়েছিলেন তখন তিনি মুসা আলাহিস্লামের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পানি যার নামে সর্বাধিকবার উল্লেখ করেছেন অন্য যে কোন নবী কিংবা রাসুলের থেকে তার আলোচনা আল্লাহ সুহামতাল্লাহ বেশিবার করেছেন আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে বিভিন্ন বিশেষণে তাকে ভূষিত করেছেন সম্মানিত মহান নির্বাচিত আল কালিম এই ধরনের উপাধি দিয়ে আল্লাহ করেছেন একজন একনিষ্ঠ খালেস মুখলেসবান তিনি ছিলেন রাসুল এবং নবী রাসুল্লাম মুসা আল্লাহাম সম্পর্কে বলেছেন একটি হাদিসে তোমরা আমাকে মুসার থেকে উপরে উপস্থাপন করো না এবং মুসলিম থেকে বিষয়েছেন সেটা হচ্ছে না করি আমরাও যেন কুফ্ডের মতো বলতে না শুরু করি অমুক নবীর থেকে অমুক নবী শ্রেষ্ঠ রাসুল্লাহাম নিঃসন্দেহে এটা আমরা জানি এবং বিশ্বাস করি ইমানের একটি অংশ তিনি হচ্ছেন জাতির মধ্যে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ রাসুল কিন্তু এটা আলোচনা তর্ক বা বিতর্ক করার মতো কোন বিষয় নয় এটাই হচ্ছে রাসুল্লাহ সাল্লাহামের বিনয় তিনি বলেছেন আমাকে মুসা থেকে তোমার স্থান দিও না অর্থাৎ কুফারদের মতো তাদের সঙ্গে তর্ক করতে গিয়ে যেন আমরা আল্লাহর কোন নবী বা রাসুলকে অপরের থেকে খাটো না করি রাসুল্লাহাম তিনি এই বিষয়টি করেননি বলেই তিনি এমনটা বলেছেন কেননা মূসা আল্লাহিস্লাম ইসা আলাহিস্লাম তারা উভয়ই হচ্ছেন মুসলিম তারা প্রত্যেকে আমাদেরই নবী আমাদেরই রাসুল রাসুল্লাহ সাল্লাম তিনি এই ধরনের বিতর্কে আমরা জড়িত হই এ তিনি বলেছেন এরকম বলো না যে আমি মোসার থেকে উৎকৃষ্ট রাসুদুল্লাহ তিনি আরও বলেছেন কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি এক প্রচন্ড এবং একটি আতঙ্ক ঝাঁকুনির মধ্য দিয়ে যাবে প্রত্যেকেই এবং এর ফলে সবাই অজ্ঞান হয়ে যাবে অচেতন হয়ে পড়বে মৃত হয়ে পড়ে থাকবে রাসুদুল্লাহ সাল্লাহাম বলেন আর আমি হচ্ছি সর্বপ্রথম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 যখন মুসা আল্লাহাম আল্লাহতাল্লাহকে দেখার জন্য অনুরোধ করেছিলেন তখন প্রচন্ড একটি শক এবং ঝাঁকুনি সাল্লাহামতের দিনে মূসাকে দ্বিতীয়বার সেই আতঙ্ক এবং শকের এর দিয়ে ফেলবেন না কারণ দুনিয়াতে একবার সেই অর্জন করে ফেলেছেন এবং এটা একবার অর্জন করাই যথেষ্ট অর্থাৎ মুসা আলাহাম কিয়ামতের দিনে সে প্রচন্ড আতঙ্ক এবং ঝাঁকুনি থেকে মুক্তি লাভ করেছেন রাসুল্লাহ সাল্লা একদিন গহিমতের সম্পদ বন্টন করছিলেন যুদ্ধ থেকে প্রাপ্ত সম্পদকে বন্টন করে দিচ্ছিলেন এমন সময় একজন ব্যক্তি এসে তার কাছে বলল আপনি যেভাবে এটা বন্টন করছেন মনে হচ্ছে না আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি বন্টন করছেন সোহান আল্লাহ চিন্তা করুন জনক ব্যক্তি এসে আল্লাহ রাসুল সাল্লাহ আসালামকে বলছে সম্পদের বন্টন দেখে মনে হচ্ছে না আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য এটা করছেন আল্লাহ কয়েকবার রাসুল্লাহ সাল্লাহামের সঙ্গে কথা বলতে গিয়ে যাকে আল্লাহ সহ সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন মনোনীত করেছেন বাছাই করা শ্রেষ্ঠ মানুষ যার চরিত্রের প্রশংসা আল্লাহ করেছেন তাকে অভিযুক্ত করা হচ্ছে তিনি নাকি পক্ষিত অন্যায় বিচার করছেন স্বাভাবিক ভাবেই এই উক্তি রাসুল্লাহামের মনে খুবই কষ্ট দিয়েছে সাহাবারা বলেছেন আমরা রাসুল আসলামের চেহারায় অসন্তুষ্টির ছাপ দেখতে পেয়েছি কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন কি বলেছিলেন রাসুল সাল্লাহাম তিনি বলেছেন আল্লাহ মুরসার উপরে রহম করুন কারণ তিনি এর থেকেও বেশি কষ্ট পেয়েছেন কিন্তু তিনি সবর করেছেন মূসামের মর্যাদা বলেছেন তিনি এর থেকেও বেশি কষ্ট পেয়েছেন কিন্তু এরপরও তিনি সবর করেছেন মন ইসরাহ আমরা কিছু আলোচনা করেছি যারা মুসা্লামের সঙ্গে ছিল মোসা আল্লাহ সাল্লাম বহু কষ্টকর অভিজ্ঞতা এবং পরিস্থিতি অতিক্রম করেছেন আল্লাহ সব তাল্লা তার ব্যাপারে বলেছেন যখন মুরসা নিজের জাতিকে বলেছিল হে আমার জাতি কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ অথচ তোমরা এই বিষয়ে জানো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পাঠানো রাসুল মোসা আলা বহু বিপদ কষ্টকর অভিজ্ঞতার মধ্যে তিনি সবর করেছেন রাসুল্লাহ বলেছেন আল্লাহ মুখে রহম করুন পেয়েছেন কিন্তু তিনি ধৈর্য হননি সবর করেছেন মোসা আলাহিসাল্লামের আরো দুইটি তাৎপর্যের ব্যাপারে রাসুলসাল্লাম উল্লেখ করেছেন যার একটি আল ইসরা এবং অন্যটি আল সম্পর্কিত মিরাজের রাতে রাসুল্লাহ মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত যে রাত্রিকালীন সফর এটাকে বলা হয়ে থাকে আল ইসরা আর জেরুজালেম থেকে সঙ্গে উর্দু আরোহণ করা সাক্ষাতের জন্য উর্দু আকাশে যে সফর সেটাকে বলা হয়ে থেকে মিরাজ আল ইসরার ব্যাপারে বলেছেন আমি রাত্রিকালীন সফরে মৌসাামের কবরকে অতিক্রম করে গিয়েছি এবং আমি দেখেছি তার কবরে তিনি সবাক আদায়রত অবস্থায় আছেন এবং আল মিরাজ বা উর্দু আসমানের সফরের ক্ষেত্রে রাসুল্লাহলাম তিনি বলেছেন মৌসাামের ব্যাপারে আমার সঙ্গে মোসার ষষ্ঠ আসমানে দেখা হয়েছে অন্য কেউই মোসার থেকে এত উচুতে ছিলেন না একমাত্র সপ্তম আসমানে ইব্রাহিম আলাহাম ছাড়া মোসা আলাহিসাম ষষ্ঠ আসমানে উপরে শুধুমাত্র আছেন ইব্রাহিম আলাহালাম এটা নিঃসন্দেহে সাইদিনা মোসা আলাহিস্লামের একটি মর্যাদা কারণ যত উপরে আসমানে আপনি যাবেন আপনি তত বেশি আল্লাহ মহাম নৈকট্য লাভ করবেন কত কাছে থাকবেন মোসা আল্লাহলামের আরেকটি মর্যাদা হচ্ছে তার উন্মতের সুবিশাল সংখ্যা রাসুল্লাহ সাল্লাহাম হাদিসে বলেছেন পৃথিবীর সমস্ত জাতিগুলোকে আমার সামনে উপস্থাপন করা হলো আমি কিছু নবীদেরকে দেখেছি তাদের সাথে ছিল ক্ষুদ্র কিছু অনুসারী ক্ষুদ্র কিছু দল এমনকি কয়েকজন নবী তাদের সঙ্গে মাত্র একজন বা দুইজন অনুসারী ছিলেন মাত্র চিন্তা করুন কে দিনে এমন নবী আসবেন যাদের অনুসরণ করেছে মাত্র একজন বা দুইজন ব্যক্তি তারা তাদের সম্পূর্ণ জীবনকে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার কাজে দাওয়াতের কাজে কাটিয়েছেন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 এই ঘটনাটি সম্পর্কে আমরা জানি রাসুল্লাহ সাল্লাম তাকে এই দৃশ্যগুলো স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল যেখানে জিব্রাহীল আলাহিস্লাম তার ডান হাত ধরে ছিলেন এবং মিকাইল আলাহিস্লাম তার বাম হাত ধরে তাকে নিয়ে সফর করে যাচ্ছিলেন কে আমাদের দিনের ময়দানে এই ভ্রমণে তাকে নিয়ে যাওয়া হয়েছিল রাসুল্লাহামের সাথে দুজন ফেজলাল ইব্রাহিল এবং মিকাইলসাল্লাম তাদেরকে তিনি জিজ্ঞাসা করলেন এই সুবিশাল উম্মতকে দেখে এটাই কি আমার উম্মত রাসুল্লাহাম তার মধ্যে আকাঙ্ক্ষা ছিল তিনি যাচ্ছিলেন এই সুবিশাল উম্মত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 উম্মতে মোহাম্মদ পরে দ্বিতীয় বৃহত্তম উম্মত এটা হবে বনি ইসরাহিসের উম্মত মুসালামের আরেকটি মর্যাদা মুসাল্লাম হজ করেছেন মুসনাদ বর্ণিত হাদিসে রাসুল্লাহাম তিনি উল্লেখ করেছেন হজের সময় রাসুল্লাহাম তিনি একটি উপত্যকা অতিক্রম করে যাচ্ছিলেন তখন তিনি লোকেদেরকে জিজ্ঞাসা করলেন এই উপত্যকার নাম কি এলো এই উপত্যকার নাম আজরাক রাসুল্লাহ আসলাম বললেন যেন আমি দেখতে পাচ্ছি মৌসা হজের উদ্দেশ্যে এই পাহাড় থেকে নেমে আসছেন এবং তাল বিয়া পাঠ করছেন এই কথার অর্থ মৌসা আলাহিস্লাম হজ করেছেন তিনি আল্লাহর ঘর জিয়ারত করেছেন ইউনুস ইবনে মাত্তা ইউনুস আল্লাহ তিনিও হজ করেছেন অন্যান্য হাদিস থেকে আমরা জানতে পারি অন্যান্য অনেক নবীগণ তারা হজ করেছেন যেমন হুদ আলাহা ইসলাম সল্লি আলাইসাল্লাম আল্লাহ সুতার অন্যান্য নবীরাও বাইতুল্লাহ হজ করেছেন ইব্রাহিম আলাইস্লামের আগে এবং পরে আল্লাহ এই দৃশ্যগুলো রাসুল সালামের সামনে দেখিয়েছেন যেন দেখতে পাচ্ছেন এমনকি ইউনুস আল্লাহাম তাকেও তিনি একটি লাল উটে চড়ে সেই পাহাড় থেকে নেমে আসতে দেখছিলেন এগুলি হচ্ছে মূসা দেওয়া কিছু বিশেষ মর্যাদা এবং আরো বহু মর্যাদা রয়েছে যেগুলো আমরা বিভিন্ন আয়াত জুড়ে আমরা দেখতে পাই আল্লাহ মুসালামকে কত উচ্চ মর্যাদা এবং সম্মান দান করেছেন